আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত বাংলার সম্মানিত সুধি দর্শক পবিত্রতার পর্বে আজ আমাদের দশম অধ্যায় হল নারীদের মাসিক রক্ত যেটাকে হাইজ বলা হয় কারণ প্রতিটি মাসে তাদের একটা পিরিয়ড নির্দিষ্টভাবে যখন চলে এরপরে তাদের ডিব্বকশের জন্ম নেয় আর তখনই স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে তাদের সন্তান জন্মগ্রহণ করে মাসিক পিরিয়ডের যে রক্ত সেটা বা হাইজ বলা হয় সাবালক নারীর প্রতিটি মাসে নির্দিষ্ট একটা সময়ে তার रेहमेर भर जे रक्त प्रवाहित है से बला हाइजर रक्त आज ये मसला मसाइल ने आलोचना कर लेके मन करें क्यों प्रियोजन आरोके मन करें लज्जा करें आसले अल्लाह रबुल आलमीन सत्य के लज्जा करें ना पी नबी मुहम्मद रसल्ला सल्लाह आलोसल्लम लज्जा करतना সাহাবায়ক রাম রাজি আল্লাহ তাল আনহম তাদের জীবনের ছোটোখাটো চলতে উঠতে বসতে সব ধরনের মশলা মাসের জিজ্ঞেস করতেন এমনকি নারীরা আল্লাহ নবী আলিস্লা তাল্লামের কাছে আসতেন এবং তাদের জীবনের ছোটোখাটো যা কিছু প্রিয়জন তা জিজ্ঞেস করে নিতেন আমাদের মধ্যে দেখা যায় নারীদের সঙ্গে সম্পৃক্ত যা জীবনে ঘটে থাকে হয়ে থাকে তারপরও এ ধরনের মাসলা মাসাইলের ব্যাপারে অনেকটা অজ্ঞতা বা মূর্খতা বা এ ব্যাপারে জানার অবহেলা আমরা দেখতে পাই এক্ষেত্রে পৃথিবী বাংলার মাধ্যমে হাদিসের আলোকে আপনাদের জন্যে বিশেষ করে নারীদের জন্যে যে মাসাইল যে ফিকাহ যে বিধান বর্ণনা করার এক সুযোগ করে দেওয়া হয়েছে আমি মনে করি আপনারা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 ওসাহ হেব্বান থেকে বর্ণিত তিনি বলেন যে ফাতেমা বিনতে আবি হবাইশ তার ইস্তেহাজা অর্থাৎ মাসিক পিরিয়ড শেষ হওয়ার পরেও তার রক্ত প্রবাহিত হতো যেটাকে প্রদর রোগ বা এক রোগ বলা হয় যেটা রেহেমের ভিতর থেকে নয় বরং সামনের দিক থেকে একটা আের বা আল রক্ত ছিঁড়ে গিয়ে বা ফেটে গিয়ে ওইখান থেকে এই রক্তটা প্রবাহিত হয় এই ধরনের রুগী আজও পৃথিবীতে পাওয়া যায় ওই মহিলাকে আল্লাহর নবী আলিসাল্লাম বললেন দামাল হাইদে দাম এম আল হাইদামিজিনালি যেটা মাসিক পিরিয়ডের ঋতুর যেটা রক্ত এটা কিন্তু কালো রঙের হয় আর এই সেটাকে চেনা যায় অতএব তোমার যে অসুখ হয়ে গেছে মাসিক পিরিয়ডের রক্ত যখন আসবে সেটা কালো রঙের হবে यून बंद एर पर तुम मन कर स्तेह रोगे तुम प्रवाहित हम अदा फार्मी की जो तुम मासिक पिरियडर रक्त कलो रक्त बेर तक तुम नाम बरत था एरपे फायदा कान आखर जो इन्ध हो गए अन् रंगो रंग बद दिए अन्न कलर रक्त प्रवाहित हो बुझते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 তখন আমার ছাড়া যাবে না এবং সেই মুহুর্তে মাসিক পিরিয়ড অবস্থায় যে সমস্ত কাজগুলি হারাম যেমন সহবাস করা সালাত আদায় করা রোজা রাখা কাবা কামাঘরের তফ করা বা ইত্যাদি এই কাজগুলি সিদ্ধ এগুলি যখনই তার এই রক্ত বন্ধ হয়ে গিয়ে স্বাভাবিক রক্তের রক্ত প্রবাহিত হবে অসুখের কারণে তখন তার জন্য সবই কি হয়ে যাবে হালাল হয়ে যাবে জায়জ হয়ে যাবে এ হাদিসে আমি বর্ণনা করেছেন ইবনে হিব্বার হাকিম সহিহ বলেছেন আবু হাতিব বলকার বলেছেন কিন্তু হাদিসটি অরিজিনালি হাদিসটির হলো হাসান وفي حديث اسماء بنت عميس عند ابي داود ولتجلس في بيركنل فاذا رات سفرتا فوق الماء فلتغتسل للظهر والعصر غسلا واحدا وتغتسل للمغرب والاشاء غسلا واحدا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 গামলার মধ্যে পানি নিয়ে ওর মধ্যে বসে যাওয়া ফয়েদা রুফুরাতান ফাওকালমা পানির ওপরে দেখো যে হলুদ বর্ণের রক্তের দেখা যাচ্ছে তাহলে তুমি গোসল করে নেবে তাহলে বুঝতে হবে যে তোমার এটা মাসিক রক্ত নয় বরং এটা তোমার অসুখের কারণে তোমার রোগের কারণে এটা প্রবাহিত হচ্ছে এক্ষেত্রে তুমি কী করবে জোহর আসলের জন্য একবার গোসল করে নেবে এরপরে মাগরিবং এশারের জন্য একবার গোসল করে নেবে এরপরে তুমি ফজরের জন্য একবার গোসল করে নেবে আর এর ভিতরে উঁজু করে নেবে তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে কোন বাবনের যদি অসুখ হয়ে যায় মাসিক পিরিয়ড ছাড়াও তার রক্ত প্রবাহিত হয় প্রদর রোগের কারণে তাহলে জোহরা একবার গোসল করে নিয়ে উঁজু করে নওয়াজ পড়ে নেবে মাগরীব এবং ঈশা একবার গোসল করে দুই রক্তের নাজ পড়ে নেবে আর ফজলের জন্য গোসল করে ফজর পড়ে নেবে তবে মনে রাখতে হবে এটা উত্তম কারণ এই হাদিসে যখন বারবার যদি গোসল করা হয় আর এই ঠান্ডার জন্যে রক্ত যখন রক্ত প্রবাহিত হয় যখন ঠান্ডা পানি দেওয়া হয় তখন সেটা বন্ধ হয়ে যায় যায়। বা রক্ত প্রবাহিত অসুখের চিকিৎসার ক্ষেত্রে তবে জরুরি না এই গোসল করা মাসিক পিঠোর শেষ হলে গোসল করা যেমন ফরজ এই অবস্থায় গোসল করা ফরজ নয় তবে উত্তম যদি সম্ভব হয় গোসল করা প্রত্যেক অক্তের জন্যে না পারলে জোহরা একবার বাগরি পেশায় একবার ফজরে একবার গোসল করবে তাও যদি না পারে শুধু উঁজু করে সালাত আদা করবে তবে মনে রাখতে হবে যে এক অক্তের জন্যে এক উঁজু দিয়ে ওই অক্তের নামাজ পড়তে পারবে ওই উঁজু দিয়ে আর এক অক্তের নামাজ আদা করতে পারবে না মধ্যখানে যে সময় প্রবাহিত অতিবাহিত হবে এই জন্য তাকে আবারও মনে করেন জোহরের সময় উঁজু করে নামাজ পড়লো জোহরের নামাজ পড়লে শেষ খরচ সুন্নত নফল আসল যখন আসবে যদি উঁজু ভঙ্গের কোনো কারণ এর মধ্যে না ঘটে তারপরও তাকে আবারও আসরের নামাজের সময় তাকে উঁজু করতে হবে তাই হারিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোনো নারীর যদি কোনো বাবরের যদি অসুখ হয়ে যায় তাহলে এইভাবে তাকে সালাত আদায় করার পদ্ধতি মনে রাখতে হবে আমরা দোয়া করি যে সমস্ত মা এই রোগে আক্রান্ত মোহামব্বুল আলমীর যেন তাদেরকে সেফা দান করেন ছোট্ট একটি ব্রেকের পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা ধন্যবাদ সকলকে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 That the freedom to unmask. So there various ways which we can prove the argument yeah. to be wrong. Let's see, Dr. Jaquiret Sange Aalap Kori. This evening, at 6 o'clock in the morning, we will be back in Bangladesh. চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল্লাহ আলাই সিছিল সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমার আবেদন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়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 এটা মাসিক রক্ত বা রক্ত নামা আস্তফতে জাহাজ আল্লাহ নবীর কাছে চলে আসলেন মাসালা জিজ্ঞেস করার জন্য ফতোয়া নেওয়ার জন্য আজকালকার নারীরা স্যাটেলাইটের যুগে টেলিফোন উঠিয়ে মোবাইল উঠিয়ে একটা ফতোয়া জিজ্ঞেস করবে এটা লজ্জা করে কিন্তু হামলা বিনতে জাহাজ সরাসরি আল্লাহ নবীর কাছে ফতোয়া জিজ্ঞেস করার জন্যে চলে আসলেন এ থেকে আমাদের নারীদের শিক্ষণীয় যে দিনের ব্যাপারে কোনো লজ্জা না করা সরম না করা প্রয়োজন হয়েছে আল্লাহ নবীর কাছে এসে গেছেন আজও আলেমের কাছে টেলিফোন করে হোক বা গিয়ে হোক পর্দা করে যদি কোনো ফেতনার ভাই না থাকে তাহলে মাসআরা বিধান জানার জন্যে কত আগ্রহ এবং কত হারিস কত তাদের প্রচন্ড আগ্রহ ছিল তাই বলছেন যে আমার খুব বেশি বেশি আমার মাসিক হতো বেশি কঠিন তাই আল্লা নবীর কাছে তিনি ফতুয়া জিজ্ঞেস করার জন্য আসলেন বললেন যে আমার এই অবস্থা বললেন আল্লাহ এটা শয়তানের একটা আঘাত শয়তান মানুষের দুশ্মন শতান মানুষের শত্রু সে নারী জাতির মাসিক পিরিয়ডের এর পরেও অন্য একটা কী ওইখানে একটা আঘাত করে যার ফলে একটা রগ ছিঁড়ে গিয়ে একটা ভ্যান ছিঁড়ে গিয়ে ওইখান থেকে রক্ত প্রবাহিত হতে থাকে যার ফলে মা প্রচন্ড কষ্ট হয় অনেক সময় রক্ত প্রবাহিত হতে হতে শরীর ফ্যাকাসে হয়ে যায় রক্তশূন্য হয়ে যায় অনেক মামন মারা যায় অনেক সময় বুঝতে পারে না যার ফলে মনে করি এটা বুঝে আমার মাসিক চলতেছে ঋতুই চলতেছে হামনা বিনতে জাহাজ আল্লাহ নবীর কাছে আসলেন বলে এটা গোসল করে নিবে আর মানে বোঝা গেল যে ছয় দিন অথবা সাত দিন এটা হলো মাসিক পিরিয়ড সময় কাউরে সাত দিন কারে ছয় দিন কারে তিন দিন কারে পাঁচ দিন কারে দুই দিন এছাড়া বেশিও হতে পারে মোট কথা সে রক্তের যে একটা আলামত রয়েছে সেটা যদি হয় তাহলে বুঝতে হবে সেটাই মাসিকোসল ফাইজাস্তানি ফসলি আর فإن قويت على أن تؤخر الظهر وتوجلي العصر ثم تقتسلي حين تطهرين وتسلين الظهر والعصر جميعا ثم تؤخرين المغرب وتوجلين العشاء ثم تقتسلين وتزمعين بين الصلاتين ففألي الله النبي عليه الصلاة والسلام بلين جيتمي جخل بمتنوه يجابي بلشكر بلشنوه يجابي تخنتمي چوبس دير أطبا তেইশ দিন সালাত আদা করবে অর্থাৎ ছয় দিন যদি মাসিক পিরিয়ড চলে তাহলে ২৪ দিন আর সাত দিন যদি মাসিক পিরিয়ড হয় তাহলে তেইশ দিন তুমি সালাত আদা করবে অসমী রোজাও রাখবে অসল্লি নামাজও আদা করবে এটাই তোমার জন্য যথেষ্ট এই অতিরিক্ত আর কিছু করতে হবে না প্রতি মাসে এই একই নিয়মে তুমি চলতে থাকবে নতুন কোনো আর নিয়ম তোমার জন্য হবে না যেভাবে মহিলারা কি হয় মাসিক পিরিয়ড তাদের আসে ফাইল কাবে এতে তুমি যদি শক্তিশালী হও পারো আলা আন তোয়া আসরা আল্লা সালাম বললেন তোমার যদি সম্ভব হয় তাহলে জোহরকে দেরি করবে আর আসরকে আগিয়ে নেবে নিয়ে এর পরে গোসল করে পবিত্র হয়ে জহর আসর একসঙ্গে নামাজ পড়ে নেবে এইভাবে তুমি মাগরীবকে দেরি করবে আর আশাকে একটু আগে নেবে নিয়ে গোসল করে মাগরিবেশা দুই একসঙ্গে পড়ে নেবে এই ধরে তুই করতে থাকবে আর কথা জন্য একবার গোসল করে নিয়ে ফজরের নামাজ পড়বে এটা উত্তম বলছিলাম আমরা কালা অহু আহ আজাবুল আমরাইনে ইলাই কালা অহুয়া আজাবুল আমরাইন ইলাই দুই সলাদকে জোহর আসল একসঙ্গে মাগরিবেশা একসঙ্গে এবং ফজরে এক আলাদা করে তিনবার গোসল করে উজু করে নামাজ পড়ে নেওয়াটাই আমার কাছে উত্তম পন্থা তবে প্রত্যেক সারাতের জন্য গোসল করতে পারলে তো আরও ভালো না পারলে গোসল করা প্রয়োজনে শুধু উজু করেই নামাজ পড়বে সেটাই যথেষ্ট হয়ে যাবে রাহুল খামসা ইল্লান সাহমিনী ও হাসান আহুল মুখারি হাদিসটি পাঁচজনে অর্থাৎ ইমাম আহমাদ বিল হাম্বাল নাসাই তিরমিজি ইমনে মাজা এবং আবু দাউদ এই পাঁচজনে বর্ণনা করেছেন বলেন যে উম্মা বিনতে জাহাস। আল্লাহর নবী আলসালামের কাছে তার রক্তের ব্যাপারে শিকায়ত করলেন অভিযোগ করলেন বললেন যে আমার বেশি বেশি রক্ত বের হয় আমার মাসিক পিরিয়নের সঙ্গে আরো এইভাবে রক্ত প্রবাহিত হতে থাকে আমি কি করব করবো কাদামি কুল্লি সালিম আল্লাহর নবী হামিবিনতে জাহাজকে বললেন যেই কয়েকদিন তোমার মাসিক পিরিয়ড চলে সেই কয়েকদিন তুমি অপেক্ষা করবে সালাত রোজাদা করবে না করবে না স্বামী সহবাস করবে না তুমি বিরত থাকবে যখন তোমার শেষ যাবে তখন তুমি ফরজ গোসল করে নিবে অকারি কুল্লি সালাহ আর জাহাজ প্রত্যেক সালাতের জন্য গোসল করতেন আর নামাজ পড়তেন আমার আগেই বলেছি প্রত্যেক নামাজের জন্য গোসল করা উত্তম না হলে জোহর আসলের জন্য একবার বাগনি ভাষার জন্য একবার ফজরের জন্য একবার তাও যদি না পারে দৈনিক একবার তাও যদি না পারে শুধু অজু করলেই যথেষ্ট হয়ে যাবে তাকে কিন্তু প্রত্যেক সালাতে জন্য গোসল করতে হবে এমনটা জরুরি না এ কথা আমাদের মনে রাখতে হবে তবে হাবি অন্ত জাহাজ পাঁচক্তের জন্য আদানা গোসল করতেন সেটা তার ব্যাপার এখনো যদি কোনো নারী পারে সেটা করবে নিষেধ নেই কথা আসলো দুই অক্ তিন অকবার গোসলের কথা আসলো যেটা যার জন্যে সুবিধা হবে ভালো হবে সেটাই করবেন এতে কোনো অসুবিধা নেই এরপরে قُلْنَا لَا نَعُدُّ الْقُدْرَةَ وَالصُّفْرَةَ بَعْدَ طُهُورِ شَيْءٍ رَوَى الْبُخَارِيُّ وَأَبُو دَاوُدَ اللَّهُ بَجَلَهُ أم عطية رضي الله تعالى عنها sagte body to 트리বল যে আবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে কুদ্রা বনে যেটা মাटिया মাटिया রঙের হয় বাদামি রঙের হয় ওয়ালা সুফরা হলদে হলুদ কালারের যেটা রঙের হয় এরপরে পবিত্র হয়ে যায় কোনো রক্ত আর থাকে না এরপরে আবার দেখা যায় যে বাদামি রঙের মাটিয়া রঙের অথবা হলুদ রঙের কিছু প্রবাহিত হতে পারে তো তিনি বলছেন যে এগুলিকে আমরা কিছু মনে করতাম অর্থাৎ এগুলি অপবিত্র হয় না এগুলি বের হলে শুধু উজু হবে গোসল ফরজ হবে না বা অন্য অন্য কাজ নিষেধ হবে না তাহলে মনে রাখতে হবে এখানে একটা মশালা মাসিক পিরিয়ড চলাকালীন शेष लग्ने गि बदामी कलर हलूद कलर को रक्त प्रवाहित है तो मीसर रक्त ही धरा है क्यों पूर्ण भलोार पर शर भलो एर पर बदामी कलर वलदे कलार से मीसर रक्त धराना ये शुद्ध उजयी नष्ट गोसल फरज होना नाम रखबेना रोजाथ वत रखबेना ষ্ট করে লজ্জা করে সেটাকে বর্ণা থেকে বিরত থাকে নাই বরং সেটা বর্ণনা করে দিয়েছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই যুগের নারীরা দিন জানার ক্ষেত্রে এতই তাদের আগ্রহ ছিল এবং তারা এই সমস্ত বলার ক্ষেত্রে কোন লজ্জা করতেন না কোন সরম করতেন না সেটা করলে আজ আমরা দিন শিখতে পারতাম না তাদের জন্য আমাদের দোয়া করতে হবে যে তারা আমাদের জন্য কত সুন্দর করে হাদিসগুলি বর্ণনা করে দিয়েছেন এরপরে যে হাদিস এল্লাল নিকাহর মুসলিম আনাসারা জেলা তারা থেকে বর্ণিত তিনি বলেন যে ইহুদিরা যখন তাদের নারীরা তাদের মাসিক পিরিয়ড হতো যখন তাদের মিস চলত ঋতু চলত তখন তারা তাদের স্ত্রীকে দূরে সরাই দিত ঘরের বাইরে নির্দিষ্ট স্থানে কেউ ঘরে রাখলেও তাদের সঙ্গে খাওয়া তাদের সঙ্গে পান করা তাদের সঙ্গে উঠা বসা করা এক বিশনায় শোয়া এগুলি করতো না মনে করত এটা এক নাপাক অপবিত্র এর সঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া বা তার হাত থেকে কিছু নেওয়া এগুলি চলবে না আল্লাহর লক্ষ্য করে বললেন যখন নারীর চলবে স্ত্রীর তখন তুমি সবকিছুই করতে পারবে শুধুমাত্র পারবে না সেটা হলো মিলন করা তাহলে ঘৃণা করার কিছুই নেই কারণ এটা আল্লাহ রব এটা লিখে দিয়েছেন আর এটা না হলে তো সন্তান গর্ভে আসার প্রশ্নই উঠে না পরে বাচ্চা হয় আর গর্ভে আসে ওই রক্তটাকে আল্লাহ রব্লা আলমিন সুন্দর খাদ্য তৈরি করে নামের মাধ্যমে সন্তানের ভিতরে ওটা দিতে থাকেন তাহলে আল্লাহ রব্লা আলমিন কত বড় হাকিম কত বড় বিজ্ঞান বিজ্ঞানী তিনি যে একটা রক্ত যেটা বেরো না হলে শরীরের জন্যে ক্ষতিকর যেটা না হলে বাচ্চা হওয়া সম্ভব আবার যখন গর্ভের সন্তান আসে ওই প্রচারক্তটাকে মহানবুল্লাহ আলমিন খাদ্য তৈরি করে মায়ের পেটে সন্তানের প্রতিটি মানুষকে ওই খাদ্য বানিয়ে দিয়ে নামিয়ে দিয়ে সেটা একটা পাইবের মাধ্যমে আমার আপনার খাদ্য একটি সুব্যবস্থা আল্লাহরবুল্লা আলমিন করে দেন তিনি একটা জিনিসকে কীড়া করতে পারেন এই জন্য মোহামবুল্লাহ আলমিন আমাদের যে যেটা যেভাবে করেছেন ওইটা আমাদের জন্য ফাইদা রয়েছে উপকার রয়েছে ক্ষতি কিন্তু কিছু নেই আল্লাহ রাও আমরা মেনে চলবো বন্ধুগান আমাদের সময় শেষ এই পর্বে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় দিচ্ছি জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নাম্বার এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক उल्लेख करम्बर खंडेल फजाइल कुरान उधाय नम्बर तिर आदिस नंबार 533, कारो मुखापेक्षी नन तृत्य हल लामिद पलाम जन्म नें